বাংলা মানবতা সমাধান জানিয়ে শুরু করছে আমাদের আজকের আলোচনা আমরা ধারাবাহিক কয়েকটি পর্বে আলোচনা করে আসছিলাম জোবানের হেফাজত প্রসঙ্গে আল্লাহ তালার দেওয়াক শক্তিকে আল্লাহ তালার অবাধ্যতা তথা নাফরমানিতে যেন আমরা ব্যবহার না করি এটি প্রত্যেক ইমানদারের জন্য অপরিহার্য কর্তব্য এবং আল্লাহ আল্লাতালার বান্দা হিসাবে এটি আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি সম্মানিত দর্শক জবান দ্বারা আমরা যে সমস্ত অন্যায় কাজ করে থাকি তে থেকে অন্যতম একটি কাজ হল কিজ বা মিথ্যা কথা এই মিথ্যা প্রসঙ্গে বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম সম্পূরক কিছু কথা আমরা মিথ্যা প্রসঙ্গে পর্বে উপস্থাপন করব বিগত পর্বে শেষ পর্যায়ে আমরা বলছিলাম যে মিথ্যা ঠাট্টা বা বিদ্রুপ করে বলা যাবে না যে ব্যক্তি ঠাট্টা করেও মিথ্যা কথা পরিহার করবে অর্থাৎ যে কোনোভাবে মিথ্যা থেকে তিনি বেঁচে থাকবেন তার জন্য দায়িত্ব নিয়েছেন জান্নাতের মাঝখানে একটি ঘর তাকে এনে দিবেন রসল সাল্লাহামের সাথ করেছেন আমি জান্নাতের মধ্যে একটি ঘর দেওয়ার দায়িত্ব নিলাম ওই ব্যক্তির জন্য লিমান তারাকাল মেরা যে ব্যক্তির ঝগড়া বিবাদকে পরিহার করল ওয়াইন কানা মহেকান যদিও সে হক এবং সত্যের উপরে থাকে অন্য সঙ্গে অন্য কেউ তার সঙ্গে অন্যায়ভাবে ঝগড়া করছে তবুও যদি সে ঝগড়াকে পরিহার করে তাহলে সাল্লা সাল্ল সাল্লামের সাথ করেন আমি তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর দেওয়ার দায়িত্ব নিলাম এরপরে তিনি বলেন ফি লিমান তারাকাল কিভবা ওয়াইন কানা এবং আমি জান্নাতের মধ্যখানে একটি ঘর দেওয়ার দায়িত্ব নিলাম ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ঠাট্টা বা বিদ্রোহ করেও মিথ্যা কথা বলে না মিথ্যাকে পরিহার করে অবিবাহিত ফি আল আল জান্না হাসানা হলোকা এবং যে ব্যক্তি তার আচরণকে সুন্দর করেছে মানুষ সঙ্গে ভালো আখলা করে প্রদর্শন করেছে তাকে জান্নাতের সুচ্ছ মাকামে তাকে একটি ঘর বা তার জন্য একটি বাড়ির দায়িত্ব আমি নিলাম সমাজ দর্শক এখান থেকে আমরা বুঝলাম ঠাট্টা বিদ্রুপ করে আমরা মিথ্যা বলা করেন হাদিস আমাদেরকে অনুমোদন করে না রাসুল্লাহ সাল্লিবাসাল্লাম ঠাট্টা বিদ্রুপ করতেন না তবে হাসি রসিকতা করতেন এই হাসি রসিকতা করতে গিয়ে তিনি কখনও মিথ্যার আশ্রয় নিতেন না যেটাই বলতেন সত্য কথা বলতেন আমরা আজকাল রসিকতা করতে গিয়ে অনেক মিথ্যা বলে থাকি পয়লা এপ্রিলের একটি দিনও আজকে স্থির হয়ে গেছে মুসলিম সমাজে অত্যন্ত আক্ষেপের সঙ্গে বলতে হয় যে এই দিনটাতে বিশেষ করে যুবক শ্রেণীরা আমরা একে অন্যের সঙ্গে মজা করার নাম করে রসিকতা করার নাম করে মিথ্যা কথা বলে থাকি তোমাকে ও মুখে রেখেছেন তিনি গিয়ে দেখেন যে কেউ রাখছে না তখন তাকে বলা হলো এফ্রিল ফুল এফ্রিলের বোকা আপনি যাকে বোকা বানাচ্ছেন তিনি বোকা হচ্ছেন না আপনি বড় বোকা হচ্ছেন কারণ আপনি রসিকতার নাম করে যে মিথ্যা কথা বলছেন এর কারণে কেমন তার ময়দানে আল্লাহতাল আপনার সঙ্গে কথা বলবেন না আল্লাহ আপনাকে পবিত্র করবেন না এবং আপনি মিথ্যাবাদীদের মধ্যে নিজের নামকে লিপিবদ্ধ করলেন সম্মানিত দর্শক তাই আসুন রসিকতা করেও মিথ্যা কথা বলা থেকে আমরা বিরত থাকি তবে কয়েকটি ক্ষেত্রে ইসলাম আমাদেরকে মিথ্যা কথা বলার অনুমোদন দিয়েছে সহিবুখারি মুসিম রাহাদিস আর্সে জম্মু কাসুম রিয়তা বলেন তিনি রসুল্লাহ সদাল্লামকে বলতে শুনেছেন তিনি বলেছেন লাসাল কাজাব আল্লাহাস যে ব্যক্তি মানুষের মাঝে সংশোধন করার জন্য মানুষের মাঝে কোনো ঝগড়া বিবাদকে মেটানোর জন্য যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে মূলত মিথ্যুক নয় ফায়ান মে খায়রান খায়রান সে হয়তোবা একজনের কাছে গিয়ে অন্যজন প্রসঙ্গে ভালো কথাটা বলে আবার তার ব্যাপারে অপরপক্ষের কাছে গিয়ে ভালো কথাটা বলে এক্ষেত্রে যদি সে মিথ্যার আশ্রয় নেয় উভয়ের মধ্যে সংশোধন করার জন্য উভয়কে মেলানোর জন্য তাহলে সেক্ষেত্রে সেটি মিথ্যার সামিল হবে না বরং এই জায়েজ বলা হলো সহিবুখারির এহাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ইসলাম দুজন বিবাদী মানুষের মাঝে মীমাংসা করাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছে। যে মিথ্যার মতো অন্যায় কাজটি পর্যন্ত এখানে ইসলাম অনুমোদন দিয়েছে সম্ভা দর্শক তাই আমরা কোন মুসলিমের সঙ্গে কোনো মুসলিমের যে কোনো বিষয়ে বিবাদ দেখা দিলে সেক্ষেত্রে আমরা মীমাংসা করার চেষ্টা করব। কিন্তু আক্ষেপের সঙ্গে বলতে হয় আমাদের মধ্যে এর উল্টা চিত্রটি দেখা যায় সাধারণত দেখা যায় যে আমরা কারোর মধ্যে বিবাদে লিপ্ত হলে অনেকেই আমরা বরং সেখানে আরও বিবাদকে বাড়ানোর জন্য আমরা সেখানে ভূমিকা রাখি অনেক সময় দেখা যায় যে আমরা একজনের ব্যাপারে অন্যজনের কাছে গিয়ে মিথ্যা আর অনেকগুলো কথা বলি যেগুলো রীতিমতো চুগোলখড়ি এবং কূটনামির আওতায় পড়ে যায় আসুন এগুলা পরিহার করে সুন্দরবনামরি অর্জন করি সমাজের দর্শক সুনানি আবু দাউদের মধ্যে এই উম্মকাল সুমরা দিয়াল্লা তাহ থেকে আরেকটি হাদিস এসেছে যার মধ্যে মিথ্যা যে সমস্ত ক্ষেত্রে বলা যায় সেগুলো আরেকটু বিস্তারিতভাবে এসেছে রসুল্লাহ সাল্লা স্লাম কোনো ব্যাপারে মিথ্যা কথার অনুমতি দিতেন না ইল্লাফি সালাস তবে তিনটি ক্ষেত্রে তিনি অনুমতি দিতেন কান রসুল্লাহি সাল্লাহম ইয়াকুল আল্লাহ রসুল বলতেন লা আউদ্দহ কাদিবান্ন ওই ব্যক্তিকে আমি মিথ্যুক হিসাবে বিবেচনা করবো না মিথ্যুক হিসাবে গণনা করবো না যে ব্যক্তি আররাজুল ইউসলে হবাইন নাস মানুষের মাঝে মীমাংসা করে যেটি পূর্বে আলোচনা হলো। ইয়াকুল কৌল পলাহ ইসলাহ সে হয়তো একজনের পরে অন্যজনকে মিথ্যা কথাও বলে কিন্তু সে মীমাংসা করতে চায় অন্য কিছু নয় পর ফিল হার এবং যুদ্ধক্ষেত্রে যদি প্রতিপক্ষের সঙ্গে মিথ্যা বলে কৌশল হিসাবে যদি মিথ্যাকে অবলম্বন করে তবে সেটিও মিথ্যা হিসাবে রসুল্লাহ সাল্লাম গণনা করতেন না এবং এবং কোন মানুষ কোন পুরুষ তার স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলছেন অথবা স্ত্রী তার পুরুষ স্বামীর সঙ্গে মিথ্যা কথা বলছেন এটি এটিকে রুসুলাকে সাস্তা মিথ্যা বলে অভিহিত করছেন না অবশ্য এখানে স্বামী স্ত্রীর মিথ্যা বলতে উদ্দেশ্য হলো একে অন্যের প্রশংসা করতে গিয়ে যদি অত্যক্তি করা হয় বাড়িয়ে বলা হয় অথবা মিথ্যা বলা হয় তাহলে সেটিকে অনুমোদন দেওয়া হয়েছে একেবারে যখন তখন প্রয়োজনে অপ্রয়োজনে যে কোনো বিষয়ে স্বামী স্ত্রী একে অন্যের সঙ্গে মিথ্যা বলবে এরকম সাধারণভাবে মিথ্যা কথা বলার অনুমতি দেওয়া হয় সমাজ দর্শক আসল আমরা নিষিদ্ধ যে সমস্ত মিথ্যাচারগুলো আছে সেগুলো থেকে আমরা বেঁচে থাকি অনুমোদিত এই তিনটি ক্ষেত্র ছাড়া আর কোথাও যেন আমরা মিথ্যা কথা না বলি সেটা আর চেষ্টা করি ছোটো ছোটো বাচ্চাদেরকেও সত্য বলতে শেখাই ছোটোবেলা থেকেই তাদেরকে সচ্চরিত্রবান করার চেষ্টা করি সত্য বলার অভ্যাস তাদের মাঝে আমরা গড়ে তুলি এবং মিথ্যাকে কোনো অবস্থাতেই আমরা প্রশ্রয় না দিই সমাজ দর্শক জবান তথা বাকশক্তিকে ব্যবহার করে আমরা আরও একটি অন্যায় অপকর্ম করে থাকি যেটি কোরআন হাদিস আমাদেরকে নিষেধ করেছে সেটি হল কোনো সতী সাধবী নারীর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা আমাদের সমাজে অনেক ক্ষেত্রে দেখা যায় যে নারীর কোনো দোষ পেলেই আমরা সেটার উপরে ভিত্তি করে তার ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়ে থাকি মিথ্যা আরোপ করে থাকি যেটি একজন মুসলিম হিসাবে আমাদের করা উচিত নয় সমাজ দর্শক অতপর যদি সে তাদের ব্যাপারে তাদের চরিত্রের ব্যাপারে প্রশ্ন তোলার পর চারজন সাক্ষী উপস্থিত করতে না পারে তাহলে ফজলিদুহম সামানি না জলদা তাহলে এরকম মিথ্যুক এবং মিথ্যা অপবাদ দানকারীকে আসিটি বেত্রাগাত করো এবং তাদের সাক্ষী তোমরা কখনও কবল করোনা গ্রহণ করোনা এবং তার হল ফাঁসে সুরা নূরের এই চার নম্বর আয়াতে আল্লাহতালা নারীর মর্যাদার একটি বিষয়কে তুলে ধরেছেন যে কোনো নারীকে যদি কেউ মিথ্যা দেয় তার চরিত্রের ব্যাপারে তাহলে এই অপবাদদাতাকে আশটি বেত্রাগাত করা হবে যদি তার অপবাদের স্বপক্ষে সে চারজন সাক্ষী যারা স্বচ্চক্ষে তাঁর চরিত্রহীনতার মুহূর্তের দৃশ্য দেখেছেন বলে সাক্ষ্য দিতে না পারে একজন নারীকে ইসলাম এতটোই মর্যাদা দিয়েছে কোনো পুরুষের ব্যাপারে যদি কেউ এরকম অপবাদ দেয় সেটিও অন্যায় কিন্তু তার জন্য এরকম আশিটি বেত্রাঘাত করার মতো সাজা এবং তার সাক্ষী কোনো দিন তাকে সাক্ষী হিসাবে গ্রহণ করা তার সাক্ষ্য গ্রহণ না করার কথা কোরআন দিয়েছে বলা হয়নি তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম নারীদেরকে ইসলাম যে মর্যাদা দিয়েছে সেটি আর কোন সমাজ কোনো সভ্যতাই দেয়নি সময় দর্শক এটিও এই মিথ্যা অহবাদ দেওয়া নারীদের চরিত্রের উপরে এটিও এক ধরনের মিথ্যা কিন্তু এই মিথ্যাটি সাধারণ মিথ্যার চাইতে অনেক বেশি জঘন্য আল্লাহ তালা আমাদের সকলকে জোবানের হেফাজত করার তোফিক দান করুন আমরা যেন এই জবান ব্যবহার করে গিবদ মিথ্যা মিথ্যা অপবাদ এ সমস্ত গুনা থেকে হেফাজতে থাকতে পারি আল্লাহ তালা আমাদের কাছে তোফিক দান করুন সমাজ দর্শক আমাদের আলোচনার এ পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যেতে হচ্ছে ইশা বিরতির পর আমরা অপূর্ণাঙ্গ আলোচনাকে পূর্ণাঙ্গ করার চেষ্টা করব আমাদের সকলেই থাকবে আশা করি আমাদের সঙ্গে আসসালাম আলাইকুম আহমতুল আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি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 क्षोभ हताशा सम्पर्स्तारित रंग मात्र कत कार्यक्रम मोमिन बंदा निजेटी इसलमी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टाय बांगे इस टीवी পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা জ্ঞান মানুষ যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটা অনেকগুলো দিক ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর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 স্বাগত জানাচ্ছি সময়ত দর্শক জবান তথা আল্লাহর দেওয়া বাক শক্তিকে ব্যবহার করে আমরা কি কি অন্যায় কাজ করছি সে বিষয়ে আলোচনা করছিলাম এ আমরা আলোচনা করব জবান দ্বারায় কৃত আরেকটি অন্যায় একটি আল্লাহ সাত করেন আল্লাহাগন হলেন তারা যারা মিথ্যা সাক্ষ্য দেন না কোরআনে করিমে আল্লাহ সুহানা তালা মিথ্যা সাক্ষ্য দেওয়া প্রসঙ্গে আরও বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন কারো ব্যাপারে মিথ্যা সাক্ষী দেওয়া এটা এক তো মিথ্যা আবার সাক্ষ্য দেওয়ার মাধ্যমে এই মিথ্যাটি আরও জঘন্য মিথ্যায় রূপান্তরিত হয়ে যায় সম্মাত দর্শক কারো পক্ষে অথবা বিপক্ষে আমরা মিথ্যা সাক্ষ্য দেওয়ার মাধ্যমে মানুষের অধিকার নষ্ট করে থাকি আর মিথ্যা কথা বলে আল্লাহর হক নষ্ট করে থাকি অর্থাৎ মিথ্যা সাক্ষ্য দেওয়ার ভিতরে আল্লাহর হক এবং বান্দার হক দুটি বিষয়ই জড়িত আপনি কারোর ব্যাপারে যদি আপনি মিথ্যা সাক্ষী দিয়ে থাকেন সেটি দুইভাবে হতে পারে একটি হল কেউ কারোর সম্পর্কে আপনি সাক্ষী দিলেন যে লোকটি ভালো অথচ তিনি ভালো নন তাহলে সেটি অন্য মানুষ তাকে মূল্যায়ন করার ক্ষেত্রে আপনার এই মিথ্যার ফলে তারা ক্ষতিগ্রস্ত হবেন তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না যেমন কথার কথা কেউ কোথাও তার মেয়ে বিয়ে দিতে যাচ্ছেন ছেলে সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসাবাদ করা হল ছেলে সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাও হলো আপনি ছেলের কিছু দোষ এবং ত্রুটিকে গোপন করে বরং মিথ্যা তার পক্ষে সাক্ষ্য দিলেন যে ছেলেটি ভালো তাহলে মেয়ে পক্ষ বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হলো আপনার এই মিথ্যা সাক্ষ্যের কারণ একইভাবে আজকাল আমাদের সমাজের চারিত্রিক সনদপত্রের যে প্রথা রয়েছে এটিও আসলে অযৌক্তিক একটি প্রথা এবং সিস্টেম যেখানে সাধারণত গদবাধা কিছু কথা লেখা থাকে সেগুলোর উপর শুধুমাত্র সিগনেচার দেওয়া হয় এই জন্য মিথ্যা সাক্ষ্য যদি হয়ে যায় কারোর চরিত্রের ব্যাপারে যদি আমি সনদ দিই সাক্ষী দেই যে লোকটির চরিত্র ভালো অথচ তার চরিত্র ভালো নয় তাহলে কিন্তু আমি মিথ্যা সাক্ষী দাতাদের অন্তর্ভুক্ত হয়ে গেল একইভাবে কেউ ভালো কিন্তু আমি তার ব্যাপারে মিথ্যা সাক্ষী দিলাম আমার কাছ থেকে জানতে চাওয়া হলো অথবা আমি নিজে উদ্যোগী হয়ে কারোর ব্যাপারে সাক্ষ্য দিতে গেলাম মূল্যায়ন করতে গেলাম লোকটি হয়তো ভালো ছিলেন কিন্তু আমি তার সম্পর্কে মূল্যায়ন করলাম খারাপ বা মন্দ তাহলে সেক্ষেত্রেও আমি মিথ্যা সাক্ষী দেওয়া অন্তর্ভুক্ত হয়ে গেলাম সময় হয়তো দর্শক মিথ্যা সাক্ষী দেওয়া থেকে আমরা বেঁচে থাকি এটি আল্লাহর হক এবং বান্দার হক দুটি এর সঙ্গে জড়িত অতএব সাধারণ মিথ্যা কথার চাইতে এটি অনেক অনেক গুণ জগন্য সাধারণ মিথ্যা কথা শুধুমাত্র একটি গুণা আল্লাহর হক নষ্ট হলো আর এখানে দুটি গুণা আল্লাহর হকের পাশাপাশি বান্দার হক নষ্ট হবে যেটি বান্দার কাছে ক্ষমা চাওয়া ছাড়া বা বান্দার ক্ষমা করা ছাড়া ক্ষমা হওয়ার কোনো সুযোগ নেই সময় দর্শক মিথ্যা সাক্ষীর পাশাপাশি আরেকটি পাশাপাশি অন্যয় আছে প্রায় কাছাকাছি সেটি হলো সাক্ষ্যকে গোপন করা আল্লা তাল্লাহ করি মিমাহাদা তোমরা সাক্ষ্য দেওয়াকে গোপন করো না যদি তোমরা কোনো বিষয়ে জানো আর তোমার কাছে সাক্ষ্য তলব করা হয় তারও তুমি সাক্ষ্য দিবে সেটাকে গোপন করবে না সমাজে আজকাল দেখা যায় কেউ কোনো বিপদে পড়েছেন আমি তার বিষয়ে আমরা সমাজে আজকাল দেখা যায় যে কেউ কারোর উপরে জোলম করেছেন বিষয়টি আমি প্রত্যক্ষ করেছি অথচ মাজলুম যখন আমার কাছে এসেছেন সাক্ষ্য নিতে তখন আমি সাক্ষ্য দিচ্ছি না এটি হারাম একটি কাজ আল্লাহ তালার দেওয়া জবান বা বাকশক্তিকে ব্যবহার করে আমার সাক্ষ্যকে গোপন করা এখানে বাকশক্তিকে ব্যবহার না করা এটিও এক ধরনের অন্যায় এবং হারাম কাজ সমাজ দর্শক জবান তথা বাকশক্তিকে ব্যবহার করে আরো যে সমস্ত অন্যায় এবং গুনাহের কাজ আমরা করে থাকি তার ভিতরে একটি হলো এক মুসলিম অন্য মুসলিমকে গালি দেওয়া এক মুসলিম অন্য মুসলিমকে বিদ্রুপ করা ঠাট্টা করা রসল আল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন সিবাবুল মমিন ফুসুক ও কুফর কোনো মুসলিম অন্য মুসলিমকে গালি দেওয়া এটা গুনাহের কাজ অন্য একাদেশে আর্সার স্লসাল্লাম বলেছেন আহাদা তোমরা কাউকে গালি দিবে না কোনো কিছুকে গালি দিবে না তাহলে এই জোবানকে ব্যবহার করে বাকশক্তিকে ব্যবহার করে আমরা আল্লাহ যে নাফরমানি করে থাকি তার ভিতরে একটি হলো কাউকে গালি দেওয়া সেটা কোনো ব্যক্তিও হতে পারে কোনো বস্তুও হতে পারে আমরা অনেক সময় নিজেকে গালি দিই অনেক সময় কোনো জিনিসপত্রকে গালি দিই অনেক সময় অন্য মানুষকে গালি দিই যে কোনো ধরনের গালিকে শরীয়ত নিষেধ করেছে রসুল্লাহ কঠোর ভাষায় সেটি আমাদেরকে বারণ করেছে শুধু দর্শক পাশাপাশি জবান তথা বাক ব্যবহার করে আমরা অনেক সময় এক মুসলিম অন্য মুসলিমকে বিদ্রুপ করে থাকি এটিও অত্যন্ত গর্হিত এবং জঘন্য একটি কাজ এবং হারাম আল্লাহ কোরআন করিমের ভিতরে বলেছেন হোম কারণ হতে পারে এক সময় আজ তাদের যে দোষ ত্রুটি নিয়ে তুমি হাসাহাসি করছ তারা এক সময় সেটি থেকে মুক্ত হয়ে তোমার চাইতে শ্রেষ্ঠ এবং ভালো হয়ে যাবে একই নির্দেশ নারীদের জন্য আল্লা তালা এবং কোন নারীরাও যেন অন্য কোনো নারীকে নিয়ে হাসা হাসি ঠাট্টা বিদ্রুপ ইত্যাদি করে কারণ হতে পারে এক সময় সেই নারী যাদেরকে নিয়ে হাসি বা ঠাট্টা বিদ্রুপ করছেন অন্য নারীরা তাদের চাইতে এই বিদ্রুপকৃত নারীরা শ্রেষ্ঠ বা ভালো হয়ে যাবেন অথবা আল্লাহ দৃষ্টিতে তারা হয়তো অনেক বেশি ভালো এবং প্রিয় সমাজ দর্শক এ আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো মুসলিমকে নিয়ে বিদ্রুপ করা ঠাট্টা করা জাহেজ নেই রাসুল্লাহ সাল্ল্লাপে যথেষ্ট নিরুৎসাহিত করতে মানুষকে কেউ যেন কাউকে নিয়ে তোমাদের একে অন্যকে যেন খোঁসা না মারে টিটকারি না করে এবং একে অন্যের বাজে নাম ইত্যাদি দিয়ে যেন থাকে ডাকা টাকি না করে এসবগুলাতেই মানুষের জন্য সবগুলাই মূলত মানুষের প্রতি বিদ্রুপ তথা ঠাট্টা করার বিষয় বিষয়ে আল্লাহতালা খোলাখুলি আলোচনা করেছেন সময়ত দর্শক আসুন কোনো মুসলিম ভাইয়ের ভিতরে কোনো দোস্তটি দেখলেই আমরা বিদ্রুপ করা থেকে বিরত থাকি এটি হারাম একটি কাজ রসিকতা মজা করেও আমরা বিদ্রূপ করব না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবি বেলাল রাজি আল্লাহ তাল্হ সম্পর্কে কাফেররা বিদ্রুপ করেছিল তাকে যখন মক্কা বিজয়ের পরে আজান দেওয়ার দায়িত্ব দিলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম তখন আবু সুফিয়ান বলেছিলেন এই কালো কাক একে দিয়ে কাবার ছাদে দাঁড়িয়ে তাকে আজান দেওয়ার নির্দেশ দেয়া হলো তখনই আল্লাহ তালা নাজুল করলেন আয়াত ইন্মাকুম আইনদাল্লাহ কাুম নিশ্চয়ই তোমাদের বংশ পরিচয় এগুলো তোমাদের মর্যাদার বিষয় নয় তোমাদের দৈহিক গঠন ইত্যাদিতে মর্যাদার কোনো বিষয় যায় আসে না বরং আল্লাহ তাল্লার কাছে তোমাদের মধ্যে যে যত মুতাকি সে তত বিষয়ে সম্মানিত সময় তো দর্শক এখান থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে কোনো মানুষকে বিদ্রুপ করলে তার মর্যাদা কমানো যায় না বরং আল্লাহ সুমাহাতালা আমি যাকে বিদ্রুপ করছি তাকে বরং আল্লাহ সুবাহতালা অনেক বেশি মর্যাদা দিয়ে থাকতে পারেন এবং একসময়সে আমার সাথে মর্যাদাশীল হতেও পারে অতএব বিদ্রুপ করা হারাম একটি কাজ এটি একজন মুসলিমকে কষ্ট দেওয়ার স্বামী যেটি হারাম কোনো ইমানদারের মনে কষ্ট দেওয়া জায়েজ নয় এটি জঘন্য ধরনের অপরাধ আসুন জবানকে ব্যবহার করে আমাদের এই বাকশক্তি দিয়ে আমরা কোনো মানুষকে কথার ধারায় আঘাত না করি কোনো মানুষকে ঠাট্টা বিদ্রুপ না করি সময়ত দর্শক এই ঠাট্টা বিদ্রুপ আজকাল দেখা যায় আমরা কথা দ্বারা যে ঠাট্টা বিদ্রুপ করি এটি শুধু ব্যক্তিগত পর্যায়ে থাকে না এটি আজকাল দিনের বিষয়ে দিনের ধারক বাহক ওলামায়ক্রামকে নিয়ে অনেক সময় আমাদের সমাজে দেখা যায় আমরা ঠাট্টা বিদ্রুপ করি বা কোন কোনো বা দিনের কোন নিদর্শন দাঁড়ি টুপি বা পাঞ্জাবি অথবা দিনের অন্য কোন বিষয় নিয়ে আমরা অনেক সময় দেখা যায় ঠাট্টা বিদ্রোপ করি যেটি শুধুমাত্র হারামের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং সেটি আমাদেরকে ইমানের গণ্ডি থেকে বের করে দিবে সেটি আমাদেরকে কাফের বানিয়ে ছাড়বে আসল এই ঠাট্টা বিদ্রোহ করার যে জঘন্য অপরাধ আমরা করে থাকি কথার মাধ্যমে জবান এর মাধ্যমে সেটি থেকে আমরা বেঁচে থাকি বাকশক্তি তথা কথাকে ব্যবহার করে আমরা অনেক অন্যায় করে থাকি তার ভিতরে একটি অন্যতম অন্যায় হল আমরা অনেক সময় আল্লাহ তালার ব্যবহারে শপথ করি মিথ্যা শপথ অথবা আল্লাহ আল্লাহতালার নামে শপথ না করে অন্য কারণ নামে শপথ করি এই শপথের মাধ্যমেও আমরা আমাদের বাকশক্তির অপব্যবহার করি আল্লাহ নফর মানে করি বাকশক্তির অপব্যবহারের মাধ্যম সম্মাত দর্শক আল্লা সাল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি শপথ করতেই চায় তো সেজন্য আল্লাহর নামে শপথ করে অথবা নীরব থাকে অতএব আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করা এটি আমরা কোনো অবস্থাতেই মায়ের কিরা অমুকের কিরা, তমুকের কিরা, মাথা সুয়ে শপথ অমুক জিনিস সুয়ে শপথ দেশের শপথ মাটির শপথ রক্তের শপথ এ সমস্ত শপথ করা থেকে বিরত থাকব। এগুলো হারাম এগুলো শির্ক রসুল্লা সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন এ ধরনের শপথ করতে তিনি বলেছেন কেউ শপথ করতে চাইলে সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা চুপ থাকে আর এছাড়া আল্লাহর নামে ছাড়া অন্য কারো যদি আমরা শপথ করি তাহলে সেটি আর শুধুমাত্র হারামের মর্যি পড়বে না যেটি বলছিলাম শির হয়ে যাবে কারণ রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মানে হেলাফা বেগর ই্লাহিফাদ শাখা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য শপথ সে শিরিক করল আবার অনেক সময় আমরা আল্লাহর নামেই শপথ করি কিন্তু সেটি মিথ্যা বিষয় হয়ে থাকে সেটি আরও জঘন্য অপরাধ আসুন জবান তথা বাকশক্তিকে ব্যবহার করে যে সমস্ত অন্যায় আমরা করে থাকি সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আজ এ পর্যায়ে বিদায় নিতে হচ্ছে সময় আমাদের আর অনুমোদন দিচ্ছে না ইনশাআল্লাহ জুবান হেফাজত প্রসঙ্গে পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় আমরা কথা বলব সে পর্যন্ত সকলকে আল্লাহ তালা ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে কি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সুফ হানকুল্লাহমদিকা আশু আল্লাহ ইংতের গত উলেক আসসালামুকুম বরহমতলি ছোট বড় ভুল হতে পারে শেখ বদরুজান তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার মনে প্রায়শ্চিত করে মহান আল্লাহ তাদের নিশ্চয় মাফ করেন খুলে দেই হলে দেখুন প্রতি শনিবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাতে সে বাংলায়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 আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছাযায় প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস বাংলায় ডাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন এবং শত্রুতার মাঝে शत्रु के जयशल मंद के तार परम बंधु शत्रिता बर जय कर এবং মনকে জয় করুন বেশ টিভি বাংলা মানবতার সমাধান